نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياد الله فلا مزل له ومن يزلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له ولا يجد له ولا نِد له ولا حد له ولا عدل ولا له ولا مثله ولا مثل ওলা শিব হালহু ওলা সাব হালু ওলা ছবি হালু ওলাদনা সাহা বিব না ও তোবি না ও তোবিবার الذي ارسلاه اليكا فاتللن ناس بشير و نذير و داعيا الى الله باذنه و سرجا منيرا صلى الله تعالى عليه وعلى اله وصحبه و بارك وسلم تسليما كثيرا, كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لا تَتَّكِذُوا الْيَهُودَ وَالنَّصَارَ وَأَوْلِيَاءَ وقال رسول الله صلى الله عليه وسلم উক্তল উঠিয়া উঠিয়া উক্তলাম হাই তোর সুন্নতে মাহবুবে এলাহি তু বিনুত পে সদা সদ কি গে তু বিনু পে সদা সদ কি গো শহর হুয়া তে ওলা দত্য মুশরফ জু শহর হুয়া তে ওলা দত্যে মুশরফ আব তো ওই কবলা তে জিস মু রসে আদতো জলক ইহিজ রে সাথে তরতেনি দুনিয়মানোকে শিশে মিল যাব দৌলতানো বিশে ক্যা ডোর গর সারে খোদা হো মোখালেপ কে খোদা হো মোখালেপ কা হ্যাগর এক খোদা মেয়ে হাতে মে এক হাতে মে তল হাতে میں কুরআ কুতে বাজু ہے মগর কুত ইমা কোরআন কারিমের একটি আয়তের এক অংশ এবং হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখ পড়ুছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে সময়ের আলোকে কিছু কথা বলার ইচ্ছা করবো আমার তৌফিক এক আদমশুমারের মতে বর্তমানে সারা পৃথিবীতে মানুষের সংখ্যা হচ্ছে সাত কোটি তার মধ্যে প্রায় এক চতুর্থাংশ মুসলমান অর্থাৎ ফোনে দুশো কোটি হচ্ছে মুসলমান আর পুরা পৃথিবীতে তিপ্পান্নটি রাষ্ট্র মুসলমানের হাতে পরিচালিত বর্তমান এই পৃথিবীতে যে পরিমাণ মুসলমান রয়েছে অতীতের ইতিহাসে এই পৃথিবীতে কখনো এই পরিমাণ মুসলমান ছিল না মুসলমানের সংখ্যা এই পরিমাণ ছিল না কিন্তু আরবটি কথাও সত্য বর্তমানে মুসলমান যেভাবে নির্যাতিত নিপীড়িত নিষ্পীচিত হচ্ছে অতীতের ইতিহাসে কখনো মুসলমান এই পরিমাণ নির্যাতিত নিপীড়িত হয়নি এখন প্রশ্ন হচ্ছে বেশি মুসলমানের পৃথিবীতে মুসলমান বেশি নির্যাতিত কেন এই প্রশ্নের জবাব হুজুরফাজ আলহিসাল্লাম হাদিসে দিয়ে গিয়েছেন নবীজি হাদিসে বলেছেন আমার হে সাহাবিরা হে আমার সাহাবিরা আমার উন্মতর উপর এমন একটি সময় আসবে এমন একটি দুর্যোগ আসবে যে সময় কাপের মুশরেক বেইমান সকলেই মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মুসলমানকে হত্যা করার জন্য একে অপরকে ওইভাবে আহ্বান করবে যেমনিভাবে দস্তরখানায় বক্ষণকারীরা একে অফরকে আহ্বান করে আমরা যখন খেতে বসি অফরকে টাকা ডাকি করি খাই আর অনেকে আছে দরজা বন্ধ করি খায় তাতে করি কেউ না দেখে এদের কথা বললে না কিন্তু যারা দান শিল্পকৃতির লোক এরা কখনো একা খায় না অফরকে ডেকে খায় দপ্তরখানে যেমনিভাবে বক্ষণকারীরা একে অপরকে ডাকে সারা পৃথিবীর বদ্দিন বেইম্যান কাপের সকলে একে অপরকে ডাকবে মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য মুসলমান ভত্যা করার জন্য নবী বলে সাহাব বলেছেন আল্লাহ নবী বলেছেন ওই সময় বৃষ্টির ফানিতে যেমনিভাবে খড় টুটা বেসে যায় ঠিক তেমনি ভাবে আমার উন্মত কাফের বদিন বেইমানের নির্যাতনের প্রভাবে খড় কুটার নেয় যাবে মুসলমান তাদের অস্তিত্ব টিকি রাখতে পারবে না কে বলে গেছেন এই ভবিষ্যৎ আল্লাহ নবী দিয়ে গেছেন এই ভবিষ্যৎ যে মুসলমান খড়কুটার নে বেসে যাবে তাদের অস্তিত্ব টিকি রাখতে পারবে না সাহবায় কেন প্রশ্ন করেছি নজুর যে সময়ের ভবিষ্যৎবাণী আপনি আমাদেরকে দিচ্ছেন তখন কি মুসলমানের সংখ্যা খুবই কম হবে না যে পরিমাণ তোমরা এখন পৃথিবীতে মুসলমান রয়েছ তার থেকেও কুঠি কুঠিগুণ মুসলমান বেশি হবে তথাপি তাদের মুসরে বেমানের নির্যাতনের প্রভাবে মুসলমান বৃষ্টির খানিতে যেমনিভাবে খড় কোটে বেঁচে যায় মুসলমান এভাবে তাদের অত্যাচারে নির্যাতন নিপীড়নে কেন ইয়ারসুল আল্লাহ এমনটি হবে কেন আপনার অন্যতর দশে এমনটি হবে কেন লত্তরে দুইটি কারণ বলেছেন আল খৌ একটা হচ্ছে আল হের নাম্বার দুই মৃত্যুর ভয় খুল মাউন্ট এক নাম্বার হচ্ছে লোভ মুসলমানের ভিতরে প্রচুর পরিমানে লোভ থাকবে লোভ আলহের আইল মা লোভ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায় লোভ লোবে পাপ পাপে মৃত্যু আমার মতের ভিতরে লোবে কাজ করবে হক কথা বলবে না লোবের কারণে তাপেরদের বিরুদ্ধে সংগ্রাম করবে না যদি সংগ্রাম করি এখন আর বদিন বেইমান যদি বুঝে আমরা তারা আমাদের বিরোধী তাহলে আমাদেরকে সমর্থন দিবে না ক্ষমতার নবী নাম্বার দুই মৃত্যুর ভয় আমার উম্মতের ভিতরে মৃত্যুর ভয়ে কাজ করবে যার কারণে উম্মত সামর্থ্য থাকা সত্ত্বেও ওরা কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করবে না সংগ্রাম করবে না মৃত্যুর ভয়ের কারণে ইসলামের প্রথম শাহিদা সুময়া রবি আল্লাহ তালহা দুনিয়া কি শাহাদত মে তেরা নামে দুনিয়া কি শাহাদতরা তেরা নামে ইসলাম রাজা ইসলামের খতম শাহিদা ইসলামের জন্য যে মহিলা খতম শাহাদ বরণ করেছেন তার নাম হচ্ছে সুময়া সুময়াকে সোয়াইয়া জমি নিশ্চিত করে জমিনে সোয়াইয়া খুটির সাথে হাত ও চারোটাকে টান টান করে বেঁধে চাবুক দিয়ে মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত পিঠেছে তারপরে বলতেছি সুমাইয়া এখনো সময় আছে মোহাম্মদের ধর্ম ছেড়ে দাও মোহাম্মদের ধর্ম ত্যাগ করো সুমাইয়া মুস্কি হেসে দিয়েছে। এত নির্যাতনের পরেও মুস্কি হেসে দিয়েছে। क्या मुस्कि के का गुष्टीरा जान तो मानसर एक क्या ना कान जो एक आल्लर पदे प्रबान करमशा देखती तोरा कि कर एक बार मोहम्मद धर्म धरे मोहम्मद के मेने निर्तन स्ट्रीम रुलार च बुजते बैग दीब नालावतु रिखे सब जो एक मानुषर अंतर ढुकते निर्तन स्टीम रुलार तर चलते इमान के कख छाड़ते राजी है ना तर की তার দুই পাউকে দুটি ঘোড়ার পায়ের সাথে বেঁধে দিয়েছে আর বলছে সুমাইয়া ইসলাম এখনো ছেড়ে দাও না হয় দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দেওয়া হবে ঠিকই দুইটা ঘোড়াকে দুই দিকে তাড়িয়ে দেওয়া হয়েছে আর সুমাইয়ারা দিয়ে তালার লজ্জাস্তানের ভিতরে কমপক্ষ কাপেরা বর্ষা নিক্ষেপ করে তাকে সে আদান পরণ করিয়ে দেবে ভিতরে বর্ষা ঢুকে দিছে কত বড় কমবক্ত কাপের ইসলাম ছেড়েছে মুসলমান একমাত্র কাকে ভয় করে আল্লাহকে ভয় করে আমার বন্ধুগণ দুনিয়াতে নবীদের মৃত্যুতে কষ্ট আছে ইমানদারের মৃত্যুতে কষ্ট আছে অলির মৃত্যুতে কষ্ট আছে ফিরের মৃত্যুতে কষ্ট আছে কিন্তু শহীদের মৃত্যু এটা এমন একটি মৃত্যু যে মৃত্যুতে কোন হাদিসের মধ্যে আছে নবী বলেছেন একজন মৃত ব্যক্তিকে যদি বলা হয় যে দুনিয়াতে যাবে ও না যাব না ও যদি তোমাকে বাংলাদেশের ক্ষমতা দেওয়া হয় যাব না যদি পুরা পৃথিবীর ক্ষমতা দেওয়া হয় যাব না পুরা পৃথিবীর ক্ষমতাও যদি আমাকে দেওয়া হয় তথাপি আমি আর দুনিয়াতে কেন যাব না মৃত্যুর সময় আমি যন্ত্রণা ভোগ করেছি সারা দুনিয়া বিক্রি করলেও ওই যন্ত্রণাটা প্রতিশোধ দেওয়া যাবে না নবীর মৃত্যুতে কষ্ট অলির মৃত্যুতে কষ্ট ইমানদারের মৃত্যুতে কষ্ট কিন্তু শহীদের মৃত্যু এমন একটা মৃত্যু হাতিশের মধ্যে আছে আল্লাহর নবী বলেন একজন শহীদকে যদি বলা হয় তুমি দুনিয়াতে আর যাবে কি না কিনা সুম্মা ওহিয়া সুম্মা উত্তাল সুম্মা ওহিয়া সুম্মা উত্তাল শহীদ বলবে আমাকে দুনিয়াতে পাটাও আমি আবার শহীদ হবো আবার আমাকে দুনিয়াতে পাটাও আবার আমি শহীদ হব শহীদ মৃত্যুতে যারা মরতে জানে না তারাই মরে আর যারা জীবন নিয়ে মাঠে ময়দান অগ্রসর হয় ওদের কারণে হতে বাধ্য হয় যারা মরতে জানে না তারাই মরে আর যারা মরতে জানে তারা কি তারা মরে না আমার বন্ধুগণ বেলাল কত নির্যাতন দিয়েছে তাকে উত্তপ্ত বালুকারি প্রচন্ড মরুভূমি যেখানে খালি পায়ে হাঁটতে গেলে পায় ঠোসা ফুটে সে প্রচন্ড মরুভূমিতে আগুনের কয়লা বিছিয়ে আল্লাহর নবীর সাহাবি মসজিদ নবীর মোয়াজিন হজরত বেলাল হাফসিরদি আল্লাহ তালুকি চিৎ করি সয়াইয়ে উপরে পাথর চাপা দিয়েছে আগুনের ত্যাগে গায়ের মাংসগুলো খসে পড়ে সর্দি বের হয়ে আগুন পর্যন্ত নিবে গেছে তারপরে মুক্তি বলেছেন আহাত আহাব এক আল্লাহকে বিশ্বাস করেছি নির্যাতন যাই করয় আল্লাহকে কখনো ছাড়াব না বেলাল রিমান শুধু কি তাই গলায় রসিবেদে বাবুন কাটায় টেনেছে বাবুন কাটা আরবে আছে সেটা বাবুন কাটা কুকুরের বাচ্চাকে দেখেন না আমাদের দেশের ছেলেরা গলায় রসি মেধে টানে এভাবে টানছে তারা বাবুন কাটায় আল্লাহ কি কখনো ছেড়েছে কত বড় মাস দূর আল্লাহর দরবার হয়েছে একদিন বলেছিলাম মানুষ যে মসজিদে নবী সারা বিশ্বের কেন্দ্রীয় মসজিদ আর সেই মসজিদের মহাজের নির্ধারণ করেছে বেলার হাবছে একজন গোলাম গোলামের বংশ গোলাম ছোট মোটা গায়ের চামড়া কালো দাঁতগুলো স্মরণ দেয় যে মসজিদে নবীর মহাজ্জিন কেন বেলা আর কি ভালো লোক কোন কণ্ঠওয়ালা সুরলিত কণ্ঠের অধিকারী কি কোনো লোক নেই নবী বলেছেন সাহাবের একজন মহাজিন খুঁজ একজন সুরুলিত কণ্ঠের অধিকারী একজন কি দিয়ে জোহর নামাজের আদান দেওয়া হয়েছে নামাজ শেষ সাহাব এক রাম আল্লাহ নবীর সামনে বসা জীব দিলে সে বলেছেন রসুল আল্লাহ আজকে মসজিদ নবীতে জোহরের আদান হয় নাই কি বলা হয় নাই নামাজ শেষ দেখো বসি তা করতেছি হুজুর জিজ্ঞাস করার একটাই মাত্র কারণ এই কাবা শরীফের উপরে আর একটা মসজিদ আছে সপ্তাহ কাছের উপরে যেটা ফেরিস্তাদের মসজিদ ওই মসজিদের ফেরেস্তা মহাজেন সব সময় বেলালের আদান অনুসরণ করে সেখানে আজান দেয় আজকে ফেরিস্তা মোহাজেন অপক্ষমান মসজিদ নবুবীর থেকে বেলালের আজানে শব্দ তারা শুনে না অতটা সুন্দর মজা দেখি দিছে নবীজি জানলাতে গেল ফায়ের আওয়াজ শোনা যায় ফায়ের শব্দ হে জিপ্রিলা যায় কোথায় বেলাল তো জমি নেই তাহলে এখানে আওয়াজ কেন পাল্লাপাকের দরবারে বেলাল এত বেশি প্রিয় এত বেশি প্রিয় বেলাল হাটে জমি নেই তব্বুল তার ফায়ের আওয়াজ পুঁছিয়ে দিয়েছে জাননাতে এটা কি ফুতি ফুটতেছি আমি না বাস্তব হাদিছি আছে কে ডর হ্যাঁ সারে খোদা ওখালে কাফি হ্যাঁ এক এক মেরে ডরতে নেই দুনিয়া মুসলমানকে সিষে মিল যাব দৌলতানো বিসে সারে দু মুখাল না ডরই হম নেই হ্যা যুদা রহমানো হ্যাঁ সিনোমা মুসলিম হে হম ওতন হারা যাহা ইরাক হামারা আফগান হে হমারা মুসলিম হে হাম হারা যাহা সারা পৃথিবী কাজ মুসলমান আমার বন্ধুগা উম দংশ হবে কেন দুই কারণে এক কারণ লোক আর কারণ মৃত্যুর ভয় শরণ আছে এক কারণ কি আর কারণ মৃত্যুর ভয় আল্লাহ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ অতার ওস্তাদেরও জীবিত ও কিন্তু ওদের কি সাইখুল আজম আল আরব বলা হয় না হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহে আলাই রজার পাশে বসে যারা মর্দিনে গিয়েছেন রজার পাশে বসে সতেরো বছর পর্যন্ত আর মাঝে মাঝে বলতো আমি দিচ্ছি তোমাদের সামনে যদি তোমাদের সন্দেহ হয় কথা বুঝতেছেন আমার যদি তোমাদের কি হয় তো আল্লাহ নবীর পাশে তো রজা দেখাই দিয়ে বলতো এই কবরওয়ালাকে জিজ্ঞাসা করো আমি কি হাদিসের ব্যাখ্যা শুদ্ধ দিচ্ছি না ভুল দিচ্ছি কত বড় আন্তরিকতা দেখলে বলতে পারে এই কবরওয়ালাকে কি করো হায়াত মাথালা যখন উঠে আলু শূন্য তল জমা তারা কি দা আল্লাহর নবী কবরে জীবিত রয়েছেন সাব্বির আহমদ উসমানি বলেছে না দুনিয়া কিসি হায়াত হায় দুনিয়া থেকে আপনি একটি মানুষ জীবিত ঠিক আল্লাহর নবী কবর ওই রকম ওই মাফে জীবিত বিভিন্ন মাদার ছাত্র ছিল তারা প্রশ্ন করেছেন হুজুর তাহলে এই আয়াদের ব্যাখ্যা কি হবে ইন্নাকে মাই ইতুন অনন্য আপনি মরবেন তারা মরে যাবে তাহলে আল্লাহ তো আল্লাহর নবীর ব্যাপার বলছেন নবীও মরবে এখন আপনি বলতেছেন নবী কবর জীবিত বুঝলাম না দু বিষয়টা তখন হোসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই কবর দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলেছে সিংহবাদ যাকে বলা হয় হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ আলাই এ উপাদেশে যখন ইংরেজ আগমন করেছিল হুসেন আহমদ মাদানী সিংহবাদ উপহাদেশের ফসিংরে সেনাবাহিনীতে গ্রেফতার করা হয়েছে তোমার এত বড় তুমি এভাবে ফটুয়া দিলে ইংরেজ বেনিয়া কি মাতাহাত মুসলমান কি হারাম হয় বারোটা বাজাবো তোমার উনাকে যখন আদালতে হাজির করা হয়েছে উনার একজন বন্ধু ছিল গোলাম আলী জাভার গোলাম আলী জাভহার বলছি হুজুর আপনাকে তো আজকে আদালতে উপস্থিত করা হবে যে বক্তব্য আপনি দিয়েছেন ইংরেজদের বিরুদ্ধে আজকে তো আপনাকে আদালতে উপস্থিত করা হবে দয়া করে আপনি বক্তৃতার মোড় একটু ঘুরিয়ে দেন একটু নর্মাল করে বলুন যে আমি আসলে যখন এই বক্তব্য দিয়েছি এই ফতোয়া দিয়েছি তখন আমার চেঞ্জ ঠিক ছিল না আপনি এটা বলিতেন তারপরে আপনাকে টেনে ঢুনে কোনো মতে বাছানো যাবে হোসেন হাকিমদের সামনে আদালতে স্পষ্ট ভাষায় বলেছে আইনদামের হায়াত বাকি রে তবুয়া দিতে রাহে গা এই কথা বলে বলছেন লাল খামড়ে উল্লেখ রাখছে গুলি মারো আমি সেই ফটুয়া দিয়েছি এখনো দিচ্ছি যদি ও দিতে আমি বেঁচে থাকি ভবিষ্যতে তারপরে আমি এই ফতুয়া দিয়ে দেওয়া যে ইংরেজদের সেনাবাহিনীতে মুসলমানদের জন্য দুধ দেওয়া কোথায় দিয়েছেন ফতুয়া কথা বলেন কোথায় হে গোলামি যাও হা যদি এই বক্তব্য আমি নর্মাল করি ইসলাম দুশত বছরের জন্য পিছিয়ে যাবে হাকিমে কি জানেন আহ ইয়ে মুজাহিদ কম অমিল্যত কি রাহাবর হয় কম অমিল্যত কি আমানত হয় অমর তবিল চাই তো এমন লোক মুসলমানের জন্য দরকার তার হয়াত আল্লাহ যেন আরো বৃদ্ধি করে দেন তার জন্য তাদের ল অনুযায়ী জেলখানা পাঠিয়েছেন তা ভাইরা যুতম মরনা নেই জানতা হয় ওই খাতা হয় যারা মরতে জানে না যারা মৃত্যুকে ভয় করে তারাই মরে আর যারা মৃত্যুকে ভয় করে না তাদের মরণ নেই কথা বুঝছেন কিনা আপনারা আমার ভাইরা মুসা আলাই সালাতামের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য যাদুকর আসছে ষাট হাজার ইতিহাস জানেন তো সবাই আপনাদের ঘুমাইতেছেন নাকি হাজার আছে ষাট মোকাবেলা করবে একজনের সাথে এটা কে ওরা যখন মাঠে অবতীর্ণ হয়েছে মুসারে সেরা দোষার আমি জিজ্ঞাসা করেছেন ইম্মা আন নাকুনা ও ইম্মা আনু না জাদুগরকে আপনি দেখেবেন না আমরা এরা তো ইচ্ছা করলে বলতে পারছি জিজ্ঞেস করার তো কোনো আমরা যেটা বলবো সেটাই হবে না একটা করেছি কথা বলার না কেন একটা নবীর আদব রক্ষা করেছি উদুর আগে আপনি দেখাবেন জাদু নাকি আমরা দেখাই উদুর কো বাল আলকু তোমরা দেখাও লাঠি ছিল দড়ি ছিল ষাট হাজার জাদুঘর প্রত্যেকে রাতে দুটা একটা লাঠি একটা দড়ি সারা সাথে সাথে এক লক্ষ পড়ে কিলবিল শুরু করেছে এরপর মুসালাম লাঠি ফেলেছে লাঠি ফেলার সাথে সাথে ইতিহাস তো সবাই জানেন সবগুলো সাপ এক লোকমায় খেয়ে ফেলেছে তাই না আল্লাহ তখন জাদুগরেরা এরা কিন্তু বুঝে আসলে কারণ আলেমে আলেফাজি যার ভিতরে যে যোগ্যতা আছে সে ওই যোগ্যতা বলে একটা লোককে দেখলেই চিনতে পারে তো জাদুঘরেরা বলছে রে অনেক জাদু দেখাইলাম জীবনে এমন আচার্যতম ঘটনা তো আর দেখিনি আমাদের সবগুলো সব একত্রে খেয়ে ফেলেছে আসলে কথা গল্প কি বলেন জাদুঘর যখন সেই চলে গেল কয় হাজার সেই ভিতরে জান্নাতের কোন কামরায় যাবে আল্লাহ সেই জায়গা পর্যন্ত দেখিয়ে দিয়েছে ফেরাউনের মাথা খারাপ কারণ তো হেট টাকা খাইয়া কত কোলা কার টাকা খাইয়াছে ফেরাউনের না ফেরাউনে ওদেরকে দানমন্ডিতে বাড়াই দিবে লোক দেখাইছে পাঁচ তালা ছয় তালা আমাদের দেশের খেলোয়াড়দেরকে না অফার দেয় ওদেরকে উচ্চ মানের রেট দিয়ে ওদেরকে ক্রয় করিয়েছে মুসেকে হারাইতে হবে এখন সবগুলো হয়ে গেছে মুসলমানের ফেরাউনের মাথা খারাপ ফেরাউনের আমলে মৃত্যুদণ্ডর সিস্টেম ছিল খেজুর গাছের ঢাল ঢাল দিয়ে মিশির সাহায্য উপরে উঠে যা বা তোকে ছেড়ে দিত গুজু দাঁড়িয়ে দিয়ে খেজুরটা ঢুকে এটার ছিল তার পাশে সিস্টেম ফেরাউন ধমক দেওয়া শুরু করেছে এর তোদেরকে খেজুরের ঢালে শুলে ছড়াবো ইন্না হু আল্লাহ মা গুম বুঝি হিগা তো বড় শিক্ষকের কথা কে তুমি কি বড় শিক্ষক দেখাবো যাদুগররা কি এই দুনিয়াতেই তোর করার ক্ষমতা রয়েছে যা করার তুমি করো যা করার কি কারণ মরণ তো কয়বার আজ মানুষের আবার বলেন কয়বার একবার শিয়ালের মতো লুমি কি হাজার বরস জিতনেসে জাদা বেত হয় এক মর্তবা আর কি সিংহ আমি প্রবাহটা ভুলে গিয়েছি যে এই শিয়ালের মতো হাজার বছরে বেঁচে থাকার চেয়েও সিংহের গর্জন নিয়ে এক মিনিট বেঁচে থাকা অর্ধ্রেয় আল্লাহ ফেরাউ নাম শুনেছেন জাদুগররা যখন সেই পড়ে গেল ফেরাউনের দমককে ভয় করেছে তারা কথা বলেন ভয় করেছে ভয় করে নাই সেই আল্লাহ বুঝলাম না এরা আসতে আমার সঙ্গে মোকাবেলা করার জন্য আপনি তো সবগুলো আর মুসলমান বানাই দিয়েছেন কারণটা কি আপনার লীলা খেলা তো বুঝলেন না প্রচুর মাঠে না আমার আগে যে একটা তোর সাথে তারা ও যে বলছে না কি বলছে হুজুর যাদুকিয়াকে আপনি দেখাইবেন নাকি কয় তুমি একজন নবী তোমার সাথে আদব দেখানোর কারণে আমি তাদেরকে ইমান নসিব করে দিয়েছি তারা আল্লাহওয়ালা দিনদারদের সাথে আদব দেখায় গায়ে দূরছে একটা দিনদার লোক বসেন আপনি দাঁড়িয়ে যাবেন হুজুর বসেন বাবার মতো লাগিয়েছে মুরুবি আপনি বসেন আদব আদব হি যাই হোক আমার ভাইরা আমার শত্রু জন্ম হয়ে গেছে নিজের বহের এর করে স্বামীর বিরোধিতা করে এখন কি করছে ফেরাওয়ার নির্দেশে হজরত আসিয়া চিৎ করে তার হাতের ভিতরে পায়ের ভিতরে পেটের ভিতরে প্যারাগ মেরেছে ফেরানো ওই সময় আল্লাহর দরবারে দোয়া করছে যখন এই নির্যাতন তার করতেছিল তখন আল্লাহর দরবারে দোয়া করেছে আল্লাহ এই দলমের অত্যাচার থেকে আমাকে হেফাজত করো জাননাতে আমার জন্য একটা ঘর তৈরি করো তফসিরের গিতাবের ভিতরে আছে এ দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ আসিয়ার জন্য রবীন্দ্রনা একটি ঘর তৈরি করেছে আর তাকে দেখিয়ে দিয়েছেন যে তুমি জান্ন এই ঘরে থাকবে আল্লাহাক তার দোয়া আমার বন্ধুগণ মুসলমান ধ্বংস হবে কারণ কয়টা কি লোভ আর মৃত্যুর ভয় বলেন কি কি লোভ जब मुसलमान चित्र थक मुसलमान दुखे दुखे मरते फ्रांस सकले जान पत्रिका फोत्र देखे फ्रांसर एक तिरस्कार फ्रांस तक फ्रांसर किस मुसलमान पत्रिकाफिसे हमला बारो जन संवादकर्मी जान नामी पूछा दी कौन ने कल আবার বলেন কয়জন বারোজন একটু খেয়াল রাখে বারোজনকে শেষ করে দিছে এদের প্রতিবাদে আমেরিকা এবং ইউরোপের চল্লিশটি রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী রাজা ওরা প্রান্তে এসেছে মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করেছে প্রায় ইহুদি খ্রিস্টান আশি লক্ষ ইহুদি খ্রিস্টান এবং চল্লিশটি দেশের রাজার প্রধানমন্ত্রী মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করেছে কয়জনের জন্য আবার বলেন কয়জনের জন্য বারোজনের জন্য যেই সময় ফ্রান্সের অনেগলি মুসলমানের বিরুদ্ধে আন্দোলনের স্লোগানে মুখরিত ঠিক ওই সময় ফ্রান্সের চলচ্চিত্র জগতের পরিচালিকা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেল সে চলচ্চিত্র জগতের পরিচালিকা তুরুষিত এবং মরক্কর সাংবাদিকদেরকে বলে সাংবাদিকদেরকে বলেছে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি এটা কিন্তু ফ্রান্সের কোন সাংবাদিকের পত্রিকায় প্রকাশ করবে না দয়া করে তোমরা তোমাদের দেশের পত্রিকা আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি সেটা প্রকাশ করে দিবে কয়টা রাষ্ট্র একুশে আবার বলেন কয়টা আশি লক্ষ ইউট্ট আজ এই পনেরো বছরের ইতিহাস জরিপ করলে ইতিহাস সাক্ষী দিবে এই পনেরো বছরে ইউদি খ্রিস্টান প্রায় বারো লক্ষর অধিক মুসলমানকে হত্যা করেছে কয়জনকে আবার বলেন কয়জন বারো লক্ষ দুই সাল থেকে যখন তিনটে আবার হামলা হয় 11 সেপ্টেম্বর নিউ ইয়ার তখন থেকে আন্দোলন শুরু হয়ে অদ্যাবধি বারো লক্ষ মুসলমানের অধিক তারা হত্যা করেছে আমি আপনাদের বিরোধী কাছে প্রশ্ন রাখতে চাই ওরা যদি বারো জনের জন্য চল্লিশটি রাষ্ট্র এক হতে পারে আমরা কি বারো লক্ষ মুসলমানের জন্য এই বিশ্বের তিপ্পান্ন মুসলিম রাষ্ট্র এক হতে পারি না তিপ্পান্নটি মুসলিম রাষ্ট্র প্রতিবাদ জানাচ্ছে না নীরব কেন নীরব এরা সুরজ মুসলমান বাংলাদেশের কথা মনশেন না আমার ভাইরা আপনারা ইতিহাস জানেন এই যখন ইরাকে হামলা করেছিল তখন সৌদি আরব আগে হাত করেছে ঠিক না আর আফগানিস্তানে যখন হামলা করেছিল কাজে হাত করেছে সে মুসলিম জাতির কুলেঙ্গারফ এই সমস্ত কুত্তাদেরকে জলপথ স্থলপত দিয়ে আফগানিস্তানকে ধ্বংস করেছে বুঝে গেল যুগে যুগে মুসলমান মুসলমানের সাথে সহায়তা দেখায়নি গণতন্ত্র করতেছে। আমেরিকার সম্ভাশীল কথাগুলো খুব খেয়াল করে বুঝলেন আমেরিকার সম্ভাশীল আল্লাহ নবীর নামে কুটুক্তি করেছিল চলচ্চিত্র নির্মাণ করেছিল আমেরিকার সম্ভাশীল সারা পৃথিবীতে আন্দোলনের ঝড় নেমেছে আপনারা আন্দোলন করেছেন বাইতুল্লাহ শরীফের ইমাম বাইতুল্লার দরজায় দাঁড়িয়ে অন্যান্য জুমেতে গতানুগতিক ক্ষুদ পা দেয় ওই দিনেও গতানুগতিক ক্ষুদ পা অন্য প্রসঙ্গ দুইজন সুদানি কালোরমের মুসলমান এরা দাঁড়িয়ে বলেছে হে বাইতুল্লার ইমাম আজকে আপনার থেকে গতানুগতিক অন্য প্রসঙ্গে খোদ্া শুনতে চাই না নবীর অবমাননা করলে কি পরিণতি এবং নবীর অবমাননা করলে বিশ্ব মুসলমানের কি করণীয় এবং নবীর মর্যাদা কি এই সম্পর্কে আজকে খোদবা শুনতে চাই দুইজন সুদেন মুসলমান যখন দাঁড়িয়ে বক্তব্য দিয়েছে সৌদি আরবের পুলিশেরা এই দুইজন সুদানি কালো মুসলমানকে গ্রেফতার করে নিয়ে গেছে আল্লাহ যাবে তাদের কুফালে কি ঘটেছে কোনো মানুষ আর বলতে পারে না বুঝা গেল এর আগে মুসলমান নাই যদি দালাল আজ তারা আমাদের যুবকদেরকে তারা মাথার মুখ ফুলি পুকুরে আহার দেয় যুবতী মাহ বোনকে ধরে দর্শন করে তাদের বুকের স্থান কেটে ফুটবল খেলে আমাদের কসিকতা বাচ্চাদেরকে তারা পাইকারি হারে হত্যা করছে পারসলমান নীরব থাকতে পারানা সে নীরব দর্শকের গ্যালারিতে বসবাস করতে আজ মানবতার গগনবিদের আত্মনাদ মাদ্রাসা মসজিদের বোবাচান না যুব সমাজকে মহুমহু আহ্বান জানাচ্ছে একবার খালেক বিন অলিদ তারেক বিন জিয়াদ এবং মোহাম্মদ বিন কাসিমের ভূমিকায় অবতীর্ণ হয়ে নিজের বুকের তাজা রাস্তু বিলি मुसलमान भारत बारागर मदिनार गवर्नर बराबर चिठी लिखे हे मदिनार गवर्नर गवर्नर हमारा कसिका किसु शिशु अबला नारी এবং গুলো মানুষ রাজাদাহিদের কঠিন কারাগারে দুখে দুখে মরছে ছিটে লেগেছে কার বরাবরে মোদিনার ও মুসলমান তোমরা তো সেই জাতি যে জাতি নয়টা দরবারে দিয়ে হাজার কাছের মোকাবেলা করেছ তোমরা তো সে জাতি যে জাতি ষাটজন ষাট হাজারের মোকাবেলা করেছ তোমরা তো সেই জাতি যে জাতি নদীর উপর দিয়ে গোড়া খালিয়ে চলে গিয়েছো তোমরা তো সেই জাতি যে জাতি নীল নদে ছিটি লেখলে নীল নদ গোলামি করে তোমরা তো সে জাতি যে জাতি আফ্রিকার জঙ্গলে ফয়েগাম দিলে আফ্রিকার জঙ্গলের জানোয়ার জঙ্গল ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে তোমরা তো সে জাতি আজকে তোমাদের সজাতি কারাগারে যদি তোমাদের দয়া থাকে তোমাদের প্রতি দয়া করে আমাদেরকে একটু উদ্ধার করো এই চিঠি যখন লিখেছে কোথায় মোদিনার হাজ বিন ইউসুফের বাগিনা মোহাম্মদ বিন কাসেম তার বয়স ছিল ১৬ বছর আট মাস কয় বছর ষোলো বছর আট মাস তার বয়স ছিল সে মোহাম্মদ বিন ১৬ বছর আট মাস বয়সী ছেলেটি বারো হাজার নিয়ে ভারত আক্রমণ করেছিল তিন বছরের মাথায় পুরা ভারতের আশীর্বাদ মুসলমানের নিয়ন্ত্রণ চলে এসেছে কয় বছর বয়সী জীব। ষোলো বছর আট মাস কথা বলেন তিন বছর পরে সেনাবাহিনী তারা এক লক্ষ বিশ হাজার নিয়ে গেছেন বারো হাজার এক লক্ষ বিশ হাজারের মধ্যে সবটা কিন্তু মুসলমান ছিল না অনেক হিন্দু যুবক মুসলমান সেনাবাহিনীতে হিন্দু রাজাদের নির্যাতন সইতে না পেরে তারা মুসলিম সেনাবাহিনীতে কি দিয়েছে আজকে মোহাম্মদ বিন কাসিমের রক্তের প্রয়োজন ওর মতো বিধের প্রয়োজন না হয় কি অপরাধ বারমার রোহিঙ্গা মুসলমানের আপনার চিত্রগুলো দেখছেন মানুষের বিবেক নষ্ট হয়ে যাবে একটা চিত্র যদি কোন মানুষ দেখে জীবিত মানুষের কল্যা বের করে তারা চিবি চিবি খাচ্ছে মানুষের পাওগুলো কেটে ফেলছে গর্ভবতী মায়ের পেটা ছুড়ে দিয়ে জীবিত বাঘ থেকে তারা মেরে ফুটবল খেলাচ্ছে টিকিনা বেটি মুসলমান সারা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো এক দেহের চোখে যদি আঘাত লাগে সারা দেহে কষ্ট হয় কিনা এক দেহের পায়ে যদি ব্যথা লাগে সারা শরীরে ব্যথা লাগে এখন আমাদের পাশের রাষ্ট্র বারবার রোহিঙ্গা মুসলমানকে যেভাবে বত্তরা নির্মাই হত্যা করতেছে আমাদের কি ব্যাথা আসার দরকার নয় যদি ব্যাথা না আসে বুঝতে হবে আপনার দেহটা পৌঁছে গেছে আর কি বলবো আমার ভাইরা একটা কথা আমি সরকারকে জানিয়ে দিতে চাই অনবিলম্বে তাদের উপর প্রেসার দেওয়া হোক যে একজন মুসলমানের উপর যার রক্ত দিয়ে যদি মায়ানমারের দমি রক্তাক্ত হয় তাহলে সারা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধভাবে এই বৌদ্ধ সমাজকে পৃথিবী থেকে মুছে দিবে মুছে দিবে বৌদ্ধ বাংলাদেশেও আছে আছে না নাই মুসলমানের চরিত্র কিন্তু এত নষ্ট না এত নষ্ট না মুসলমানের চরিত্র আজকে বাংলাদেশের সিংহবাগ হাটাদারি মাদ্রাসার মহাপরিচালক আল্লাহ মাহমুদ ছবির নেতৃত্বে ছাড়া বাংলাদেশে মায়ানমারের রোহিঙ্গা মুসলমানের ফে মিছিল হবে দর সমাবেশ হবে চুমুয়ানি পাবলিক হল সত্তর জুমার পর যারা বুঝেন যে মুসলমানের জন্য আমাদের একটু দরজ আছে খাওয়া পরে খাবেন কোন সমস্যা নেই আজকের জন্য দেখাইতে হবে রাজি আছেন তো আপনারা আল্লাহ ফাঁকে আমাদের সকলকে কথাগুলো বুঝে ফরসরে দরজি হওয়ার তৌফিক দান করুন দাওয়া নাহদুলিল্লাহ আমি যারা সারা সময়